মন কি তত্ত্ব কর তারে যেন উন্মত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে অগ্রে শসী বশীভূত তব শক্তি সারে ওরে কোঠার ভিতর চোর কুঠুরি ভোর হলে সে লুকা বেড়ে দর্শনে না পায় আগম নিগম তন্ত্র সারে সে যে ভক্তিরসের রসিক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 হাত অঞ্জলিবদ্ধ দেহ উন্নত ও স্থির নেত্রোদ্য় স্পন্দহীন সেই বেঞ্চের উপর পশ্চিমাশ্ব হইয়া পা ঝুলাইয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন ঠাকুর প্রকৃতিস্থ হইলেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া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 বেদে যাকে ব্রহ্ম বলেছে তাঁকেই আমি মা বলে ডাকছি যিনি নির্গুণ তিনি সগুণ যিনি ব্রহ্ম তিনি শক্তি যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে শক্তি বলি কালী বলি ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর দাহিকা শক্তি অগ্নি বললেই দাহিকা শক্তি বুঝা যায় দাহিকা শক্তি বললেই অগ্নি বুঝা যায় একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায় তাঁকেই মা বলে ডাকা হচ্ছে মা বড় ভালোবাসার জিনিস কিনা, ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায় ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস আর একটা গান শোনো ভাবিলে ভাবের উদয় হয় ও সে যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় পদ সুধা হ্রদে চিত্ত যদি রয় যদি চিত্ত ডুবে রয় তবে পূজা হোম জাগযজ্ঞ কিছুই কিছু নয় চিত্ত তদ্গত হওয়া তাকে খুব ভালোবাসা সুধা রদ কিনা না অমৃতের হ্রদ ওতে ডুবলে মানুষ মরে না অমর হয় কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাতা খারাপ হয়ে যায় তা নয় এ যে সুধার রদ অমৃতের সাগর বেদে তাকে অমৃত বলেছে এতে ডুবে গেলে মরে না অমর হয় পূজা হোম যাত যোগ্য কিছুই কিছু নয় যদি তাঁর উপর ভালোবাসা আসে তাহলে এসব আর কর্মের বেশি দরকার নাই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 এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা বাড়বে ততই তোমার কর্ম কমে যাবে গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয় যতই মাস পারে শাশুড়ি কর্ম কমায় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না পাঁচে ছেলের কোনো হানি হয় প্রসবের কোনো ব্যাঘাত হয় তুমি সব কর্ম করছ এতে তোমার নিজের উপকার নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে জগতের মানুষ উপকার করে না তিনি করছেন যিনি চন্দ্র সূর্য করেছেন যিনি মা বাপের স্নেহ যিনি মহতের ভিতর দয়া যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই একটু মাটি চাপা আছে যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকে নিয়েই থাকে ওইটিকে নাড়া ছাড়া আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না আরও এগিয়ে যাও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 নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার কৃপায় তাঁকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা করছি